فالاسلام لنا ديننا وجميع الكون لنا الله لنا نور اعدنا الروح الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أما بعد شمانت উপস্থিতি আজকে আমরা নবী রাসূলগণের দাওয়াত নিয়ে সামন্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ দাওয়াতের মূল বিষয়বু ছিল তাও হজরত নূহ আলাইহ সাল সালামের দাওয়াত আল্লাহ তালা পবিত্র কালাম মাজিদে বলেন মিন নিশ্চয় আমি তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে কঠিন দিবসের শাস্তির ভয় করছি হজরত ইব্রাহিম আলিহাতামের দাওয়াত পবিত্র কালামে বর্ণিত হয়েছে কথা যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাকো হজরত হুদ আলহি সাল সালাম তার জাতিকে তাহা আর আমি আজ জাতির কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে তিনি তাদেরকে বললেন হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের আর কোন ইল্হ নেই তোমরা কি এখনো সাবধান পাবে না আর আমি জাতির নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের আর কোন ইলাহ নেই মাদিয়ান সম্প্রদায়ের নিকট দাওয়াত নিয়ে গিয়েছিলেন আল্লা বলছেন আবুদুল্লাহ মা আর মাদিয়ান সম্প্রদায়ের কাছে তাদের ভাই সোহাইব প্রেরণ করেছি তিনি বলেন হে আমার সম্প্রদায় আর কোনো ইসরা ইহিহ ফ্লা ইসরাইলের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের প্রতিপাদক নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম আর জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই হজরত ইয়াকুব আলিহ সালাতাম সারাটা জীবন তাও ঈদের দাওয়াত দিয়েছেন এমন কি জীবনের অন্তিম মুহূর্তেও তিনি তার সন্তানদের থেকে তাওদের উপর অবিচল থাকার অঙ্গীকার নিচ্ছেন আল্লাহ তালা সেই দৃশ্যটাকেই পবিত্র কালাম মজিদে তুলে ধরে ছা বলছেন হদর মৌত ই বনি কালু না আব্রাহিম ইব্রাহিম ইসমাই ইসাহ ইহিদা উপস্থিত ছিল তোমরা জবাব দিল আমরা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল এবং ইসহাকের ইলাহের ইবাদত করব আর তিনি হচ্ছেন একক উপাস্য আর তিনি হচ্ছেন একক ইল্ আর আমরা তার সামনেই আত্মসমর্পণকারী বিধান দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তিনি আদেশ করেছেন মাত্র তার ইবাদত করতে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন যদিও অধিকাংশ মানুষ তা জানে না প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনের উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পারি যুগে যুগে সকলের আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই মর্মে নির্দেশ করার জন্য এই মর্মে আদেশ করার জন্য যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো सफल कम हो উপস্থিত রাসুলসল্লাহ আলীমাত্র এই থেকে হিজরত করেছেন গুহায় আশ্রয় নিয়েছেন সশরীরে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন মাথা ফাটিয়েছেন দান দান শহীদ করেছেন এই সব কিছু করেছেন শুধুমাত্র তাও কালিমাকে বুলন্দ করার জন্য जमिने आल्लाहर सार्वभौमत के प्रतिष्ठित कर पृथ्वी बुक थे कुफुरी शक्ति के दूरीभूत कर উপস্থিতি সুতরাং বুঝা যাচ্ছে সকল নবীয় রাসুলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ তথা পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা সুতরাং আমরা যারা দাওয়াতের কাজ করছি আমাদের দা মূল বিষয়বস্তু হবে তাও হেদ আমরা মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাবো ইনশা আল্লাহ আমরা মানুষের সার্বভৌমত্বের পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকেই তাও হেদের উপর অটল ও অবিচল রাখেন আহানা রবিল